السلام عليكم ورحمة الله وبركاته إلى الله أهدي مدحتي وثنائيا وقولا رضيا للدهر باقيا إلى الملك الأعلى الذي ليس فوقه إله رب يكون مدانيا صلاة وسلام على نبي الله المصطفى وعلى آله المجتبى أما بعد ريو سرطة بنتو بحلو بشيك আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন তা স্মরণ রেখো একটা সময় ছিল যখন তোমরা একে অন্যের শত্রু ছিলে এরপর আল্লাহ তহ তোমাদের অন্তর মাঝে ভালোবাসা সৃষ্টি করলেন ফলে তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে পর আমল আখ্যা দেওয়া হয়েছে আল্লাহর জন্য ভালোবাসাকে এবং আল্লাহর জন্য রাখাকে অর্থাৎ একটি প্রাকৃতিক প্রাকৃতিকভাবেই মানুষ কাউকে না কাউকে ভালোবাসে এবং কারো না কারোর সঙ্গে শত্রুতা রাখে তো এই প্রাকৃতিক বিষয়ের ক্ষেত্রেও যারা আল্লাহ তালা সন্তুষ্টিকে প্রাধান্য দেয় এবং তার সন্তুষ্টি মাফি কি ভালোবাসে ও শত্রুতা রাখে হাদিসের ঘোষণা অনুযায়ী কেমতের দিন আল্লাহ তাদেরকে তার ছায়া স্থান দেবেন যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন এবং তিনি তার মধ্যে ভালোবাসার গুণকে সৃষ্টি করেছেন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ মানুষের প্রাকৃতিক একটি বিষয় একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসবে এটাই প্রাকৃতিক বিধান যেহেতু মুসলমানের ভালোবাসা ভালো লাগা সবই আল্লাহতালার জন্য তাই সে প্রাকৃতিক বিষয়ের ক্ষেত্রেও স্রষ্টা আর লক্ষ্য করবে তার নির্দেশ এবং নির্দেশনা মান্য করবে কারণ মুসলমানের মুখের কালিমা এবং অন্তরের বিশ্বাস তো এই নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন এবং আমার মরণ সবই জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য একজন পুরুষ যখন একজন নারীকে ভালোবাসে তখন আল্লাহ তাঁদের উভয়কে ভালোবাসেন ভালোবেসে প্রেমিকার মুখে খাবার তুলে দিলে আল্লাহ এর জন্য প্রতিদান দেন পরস্পরের প্রতি পরস্পরের ভালোবাসা প্রকাশের যত ক্ষেত্র আছে সবকিছুর ব্যাপারে আল্লাহ সন্তুষ্টির ঘোষণা দিয়ে রেখেছেন কি ভালবেসে যখন একজন অপরজনের সঙ্গে দৈহিক ভাবে মিলিত হবে তখন আল্লাহ তালা এর জন্য তাদের বিরাট প্রতিদান দেন এক কথায় ইসলামে রয়েছে ভালোবাসার মর্যাদাপূর্ণ স্থান প্রেমিক প্রেমিক একজন যদি অপরজনের থেকে বিচ্ছিন্ন ইসলামে দেখেছে অসন্তুষ্ট হন যতক্ষণ সে দূরে দূরে থাকে ততক্ষণ সে আল্লাহর অসন্তুষ্টির মাঝে থাকে সরিয়া নিজেই ভালোবাসার অনেক হক অপরিহার্য ঘোষণা করেছে কিভাবে কি হবে সব বিস্তারিতভাবে বলে দিয়েছে শুধু এতটুকুই নয় বরং কেউ যদি এসকল হক লঙ্ঘন করে এবং ভালোবাসায় অবহেলা করে তাহলে তার জন্য রেখেছে মর্মান্ত শাস্তি তবে সুরিয়া ভিন্ন লিঙ্গের কারো সঙ্গে ভালোবাসার বন্ধনে জড়ানোর জন্য একটি পন্থা রেখেছে এই পন্থাও কঠিন কিছু নয় বরং প্রেমিক তার প্রেমিকার প্রতি সম্মান এবং মর্যাদা স্বীকৃতি স্বরূপ তাকে নির্ধারিত অর্থ পরিশোধ করবে এবং দুজন সাক্ষীর উপস্থিতিতে একজন অপরজনকে গ্রহণ করে নেবে पंथ खुबी सहज जदिव जाहिनी समाज तब इसलम रेखे प्रयोजन शुद्ध परस्पर आंतरिक अभिप्राय दूज साक्षर सामने घोषणा ए सम्मान और मर्यादार स्वीकृति स्वरूप निर्धारित अर्थ परशोध करशोध कर मत सामर्थ्य ना थे परवर्तीशोधर सूझ रही ইসলাম এই পন্থাকে শুধু জৈবিক চাহিদা পূরণ করে এরপর ব্যবহৃত পণ্যের মত নারীকে ডাস্টবিনে ছুড়ে ফেলার জন্য নির্ধারণ করেনি বরং একে নির্ধারণ করেছে উভয়ের স্থায়ী সুখের জন্য পৃথিবীর বুকে জান্নাতের কিছুটা পরশ এবং স্নিগ্ধতা পাওয়ার জন্য পক্ষান্তরে এই পন্থা না মারিয়া যারা বিপরীত লিঙ্গের কাউকে আপন করে পেতে চায় তাদের অধিকাংশই নারীর সম্মান মর্যাদার প্রতি লক্ষ্য রাখে না। বরং অনেকটা পণ্যের মতো থেকে ব্যবহার করে নারী নিজের সর্বস্বকে ভালোবাসার দাবি পরবর্তীতে উদ্দেশ্য অর্জিত হয়ে গেলে এবং স্বার্থ চরিতার্থ হলে কামু পুরুষ তার সঙ্গিনীকে নিক্ষেপ করে দূরের রাস্তা করে সামান্য সামান্য বিষয় নিয়েও তখন উভয়ের মধ্যে খোভের বন্যা বয়ে যায় ধীরে ধীরে একজন আরেকজনকে সহ্যই করতে পারে না শুরুতেই যে নারীকে তার প্রাপ্য সম্মান বুঝিয়ে দেওয়ার ত্যাগটুকু স্বীকার করেনি সারা জীবন পাশে থাকার জন্য করার দেখাতে পারেনি, তার থেকে কিভাবে আশা করা যায় যে সে আজীবন আপনাকে সুখে শান্তিতে রাখবে এবং নিজের প্রয়োজন হাসিল হয়ে গেলে আপনাকে ব্যবহৃত পণ্যের মতো ছুড়ে ফেলবে না ইসলাম তো নারীকে সম্মান ও মর্যাদার আসনে আসীন করতে চেয়েছে মায়ের জাতি যদি তার যথাযথ সম্মান ও মর্যাদা না পায় তাহলে তো এই পৃথিবীর নিয়ম শৃঙ্খলা ঠিক থাকতে পারে না ইসলাম নারীকে করেছে সম্মানিত তার পায়ের নিচে পর্যন্ত রেখেছে অন্যের এমন কি জীবনের প্রতিটি ক্ষেত্রে তার খরচ বহন করার দায় চাপিয়ে দিয়েছে পুরুষজাতির জীবন কাটাতে পারে। কাঁধে পশ্চিমা কালচার নারীকে পরিণত করেছে ভোগ্য ভালোবাসার নামে তার অবাধ মেলামেশা সুযোগ করে দিয়েছে এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের বৈধতা দেওয়ার মাধ্যমে নারীজাতির অধিকার ঘণ্য করেছে ভালোবাসার জন্য নির্ধারিত দিন লাগে না চোদ্দই ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস নয় বরং বিশ্ব বেহায় দিবস ভালোবাসা তো জারি থাকবে প্রতিটি মুহূর্তে তার কোনো একটি মুহূর্তই অ্যাদা বিশিষ্ট নয় হে নারী দুজন হ্যাঁ মাত্র দুজন মানুষের সামনে চিরজীবন আপনাকে নিয়ে চলার অঙ্গীকার করার সৎসাহসটুকু করতে পারছে না আপনি তার পেছনে ছুটে ছুটে নিজের সম্মানিত সত্তাকে অসম্মানিত অপমানিত করবেন না বিয়ের পূর্বেই যে বিভিন্ন উপলক্ষ্য দেখিয়ে আপনার দেহকে ছুতে চায় আপনার সবচেয়ে মূল্যবান সম্পদটাকে ছিনিয়ে নিতে চায় আপনি থেকে প্রত্যাখ্যান করুন এবং আল্লাহকে ভয় করুন যিনি সৎকর্মশীলদের জন্য প্রস্তুত রেখেছেন জান্নাত আর অবাধ্যদের জন্য রেখেছেন জাহান্নাম এবং তার মর্মান্ত শাস্তি পথে ঘাটে যে কাউকে ভালোবেসে ফেলা এরপর এই ভালোবাসা দৈহিক মেলামেশা পর্যন্ত গরণ প্রাণীদের বৈশিষ্ট্য এটা তো কখনোই সর্বশ্রেষ্ঠ সৃষ্টির বৈশিষ্ট্য হতে পারে না ভালোবাসা তো শুধু দেহ নিয়ে খেলা করার নাম নয় আর যার কাছে দেহ নিয়ে খেলা করেই ভালোবাসার মূল কথা বিবাহ বহির্ভূত প্রেমে লিপ্ত অধিকাংশ তরুণ তরুণী মুখে না কার্যত যা তাদের কি ফারাক ইসলাম প্রেমিকের জন্য প্রেমিকা ছাড়া অন্য কারো দিকে চোখ তুলে তাকানোকে পর্যন্ত হারাম করেছে এমন এমনকি যদি সেই দৃষ্টিতে কামনার আগুন না থাকে তবু ইসলাম ভালোবাসাকে এতটা গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং এতটা মহান করেছে অপরদিকে পশ্চিমা মন মানসিকতার অধিকারী প্রেমিক হলিউড বলিউডের তারকা থেকে শুরু করে পর্নস্টারদের দেহকে পর্যন্ত খুটিয়ে খুটিয়ে দেখে এসেছে পথেঘাটে কোন নারী যা দৃষ্টিবান থেকে নিরাপদ থাকে না এবং যে আপনাকে যথাযথ মর্যাদা দিয়ে চিরকাল পাশে রাখার ওয়াদা করার হিম্মতটুকে দেখাতে পারে না আপনি থেকে স্পষ্ট না বলুন নিশ্চয়ই সে প্রকাশ্য শয়তান যে এসেছে আপনার পার্থিব এবং পারলৌকিক সুখ শান্তিকে কেড়ে নিতে যার অস্তিত্ব একদিন আপনার জন্য পরিণত হবে জ্বলন্ত নরকে এ পারে এবং ও পারে এখনো সময় রয়েছে ফিরে আসুন ফিরে আসুন অন্যদের দেখে শিক্ষা নিন মহান আল্লাহকে ভালোবাসুন তার দিনকে ভালোবাসুন আল্লাহর উপর নির্ভর করুন তার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করুন তিনি আপনার অন্তরের অবস্থা জানেন তিনি আপনাকে এই পৃথিবীতে রাজ রানীর আসনে আসীন করবেন আপনি হবেন মুকুটহীন সম্রাজ্ঞী নিজের ধ্বংস ডেকে আনবেন না নিশ্চয়ই একদিন ধ্বংস হবে আর আপনি তার সামনে দণ্ডায়মান হবেন সেদিন কি জবাব দেবেন তার সামনে তা ভেবেছেন কি অশ্লীলতাকে না বলুন বিশ্ববিহায় দিবসকে না বলুন নিজেকে স্রষ্টা প্রদত্ত মর্যাদার আসনে আসীন করুন আল্লাহ তৌফিক দান করুন